এই বিষয়গুলোর গভীর মনোযোগ দেওয়া উচিত যেসব বিষয় জানা ফর্জে আইন এগুলো তার অন্তর্ভুক্ত লেখক তার পুস্তিকাতে প্রথমে এই চারটি বিষয় নিয়ে আলোচনা করেছেন তারপর তিনি উসুলা সালাসা বা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 আল্লাহর ব্যাপারে জ্ঞান নবী মুহাম্মদ সাল্লুসাল্লামের ব্যাপারে জ্ঞান এবং দিনের ব্যাপারে জ্ঞান জ্ঞানকে তিনি এই তিনটি অংশে সংজ্ঞায়িত করেছেন আর উসুল মূল আলোচ্য বিষয়টি হল এ তিনটি বিষয় নিয়ে। ইনশা আল্লাহ সামনে এই বিষয় আমরা আরো বিস্তারিত আলোচনা করব লেখক বলছেন এখানে চারটি বিষয় আছে আরবিতে বললে চারটি মাস আল্লাহ আছে অর্থাৎ চারটি ইস্যু চারটি বিষয় চারটি জিনিস আছে কিছু দলিল অন্বেষণ করা হয় অনুসরণ করা হয় লেখক এখানে চারটি মাসাইলের কথা বলছেন আর বা প্রথমটি হলো বা জ্ঞান তারপর লেখক র সংজ্ঞা দিয়েছেন দ্বিতীয় মাস হলো আমল আর তৃতীয় মাসালা হল দাওয়া এবং চতুর্থটি হল সবর এই হল ওই চারটি বিষয় যেগুলোর ব্যাপারে লেখক বলছেন এগুলো খোঁজা অনুসরণ করা এবং যুক্তি প্রমাণ সহ এগুলোর ব্যাপারে জানা আমাদের জন্য আবশ্যক এর আগে আমরা জ্ঞানের সঙ্গে আলোচনা করেছিলাম কোন কিছুর বাস্তব অবস্থা সম্পর্কে নিশ্চিতভাবে জানা হলো জ্ঞান এখানে লেখক জ্ঞানকে একটু অন্যভাবে সংজ্ঞায়িত করেছেন তিনি বলছেন এ চারটি বিষয়ের প্রথমটি হল জ্ঞান আর জ্ঞান হল আল্লাহ সুবাহ তার রসুল সাল্লাহ আলাইহাল্লাম এবং তার দিনের ব্যাপারে জ্ঞান তাহলে আসুন প্রথম বিষয়টি সম্পর্কে আলোচনা করা যাক প্রথম বিষয়টি কি আল মস উলা আল আইল আর তার রসুল সাল্লাম এবং তার দিন সম্পর্কে জ্ঞানের প্রথম অংশ হলো আল্লাহকে জানা মা মা রিফাতুল্লাহ হল সর্বশক্তিমান ও মহামহিমান্বিত আল্লাহর ব্যাপারে জ্ঞান এবং তার ব্যাপারে সচেতন হওয়া এই জ্ঞান ও সচেতনতার কারণেই মহান আল্লাহ পক্ষ থেকে যা আদেশ করা হয়েছে কোনো ব্যক্তি তা মেনে নেয় এমন জ্ঞানের কথা এখানে বলা হচ্ছে যা কিছু আপনাকে আল্লাহর প্রতি আত্মসমর্পণে এবং আল্লাহর নাজিলকিত আইন বিধিবিধান ও হুকুম মেনে চলতে বাধ্য করে এগুলোর আনুগত্য করতে উদ্বুদ্ধ করে এ হল নিজ প্রতিপালকের ব্যাপারে জ্ঞান যা অর্জিত হয় মহান আল্লাহর নিদর্শন ও কুরআনের আয়াতের মাধ্যমে এগুলোই হলো এ জ্ঞানের উৎস এই জ্ঞান অর্জিত হয় কুরআন থেকে হাদিস থেকে এবং পৃথিবীতে আল্লাহ আল্লা সুবাহালার সৃষ্টি সমূহের মাঝে আল্লাহ যে নিদর্শন সমূহ রেখেছেন তা থেকে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 আলিমদের মধ্যে কেউ কেউ এই জ্ঞানকে দু ভাগে ভাগ করেছেন তারা বলেন মা আরিফাতুল্লাহ দুই ধরনের হয়ে থাকে এক ব্যাপারে জ্ঞান এবং দুই তার নির্ধারিত হালাল ও হারামের ব্যাপারে জ্ঞান আল্লা সুবাহ আল্লাহ ব্যাপারে জ্ঞান হল তার গুনাবলী ও বৈশিষ্ট্য সম্পর্কে জানা আল্লাহর গুণাবলী ও বৈশিষ্ট্যসমূহ জানা হল মা আরিফাতুল্লাহ মূলত এ জ্ঞান হলো আপনার উপর আল্লাহর ক্ষমতা ও কর্তৃত্ব সম্পর্কে অবহিত হওয়া এ জ্ঞানের অর্থ হল এটা জানা যে আল্লাহর জ্ঞান হলো সর্বোচ্চ ও সর্বশ্রেষ্ঠ এ জ্ঞান হলো আল্লাহর সৃষ্টিসমূহ এবং তার ক্ষমতা যার মাধ্যমে এই মহাবিশ্বের অস্তিত্ব বজায় থাকে তা সম্পর্কে অবহিত হওয়া এসব কিছু হল মা আরিফাতুল্লাহর অংশ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 এভাবেই লেখক মা আরিফতুল্লাহকে সংজ্ঞায়িত করেছেন মহান আলিম ও ইমাম আশাবিকে উদ্দেশ্য করে একবার এক লোক বলেছিল অর্থাৎ হে লোকটির বলার উদ্দেশ্য ছিল সাইক কিন্তু তা না বলে লোকটি হে আলিম বলেছিল তখন আসাবি রাহমাহুল্লাহ বলেছিলেন আলিম হলেন তিনি যিনি আল্লাহকে ভয় করেন এলম হল আল্লাহর ব্যাপারে জ্ঞান যা অন্তরে আল্লাহর ভয় সৃষ্টি করে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 আল্লাহ পরম করুণাময় এবং অসীম দয়ালু এটা আপনাকে জানতেই হবে এটাই মা আরবর্তী ১৬ নম্বর আয়াতে বলছেন আমি তার গ্রীবাস্থিত ধী থেকেও অধিক নিকটবর্তী আল্লাহ সুবাহ ভাঙা হৃদয়কে জোড়া লাগান কে জোড়া লাগান আল্লাহ যখন আপনি বিপদে কে আপনার ডাকে সাড়া দেন আল্লাহ এটা জানা হলো মা কে নির্যাতিতকে বিজয় দেন এটা জানা মা কে আপনার প্রতি আপনার মায়ের চেয়েও অধিক দয়াশীল এটা জানা মা जखनी जानबे अनुधावन करब्ला कत दयाशील जो अपनी उपलब्धि करबें अपन निजे मायर चे आल्लापनारति अधिक दयाशील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 मारेफातुल्ला छाड़ा आल्ला के जाना छाड़ा सठ परिपूर्ण भाव आल्ला इबादत करा सम्भव ना अपनी ए बेपारे जत जाबनी तीन परिपूर्ण भाव इबादत करते আপনার অন্তরে আল্লাহর ভয় যত বাড়তে থাকবে আপনি আল্লাহর ব্যাপারে তত বেশি ভরসা করতে পারবেন তত বেশি আশাবাদী হবেন আল্লাহ সুবহায়না হাত আলার ব্যাপারে জ্ঞান হলো সকল জ্ঞানের মূল কারণ এই জ্ঞানের মাধ্যমে আপনি আপনার অস্তিত্বের কারণ সম্পর্কে জানতে পারবেন আমাদের অস্তিত্বের কারণ কি সৃষ্টি করা আমি মানব ও জিন জাতিকে অন্য কোনো কারণে সৃষ্টি করিনি একমাত্র আমার ইবাদত করা ছাড়া সুরা আজাদ আয়াত ছাপ্পান্ন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 এগুলো হলো মা ফল মা আরেফাতুল্লার দাবি মহান আল্লাহ সম্পর্কে জ্ঞান মানুষকে আল্লাহর প্রতি ভালোবাসা ও তার উপর আশার কারণে তার নির্ধারিত দায়িত্বগুলো পালনে ও মন্দ কাজ ত্যাগ করতে উদ্বুদ্ধ করে এটা হলো মা আরেফাতুল্লাহর চূড়ান্ত বিশ্বাস আল্লাহর ব্যাপারে জ্ঞান হলো সর্বোচ্চ ও সর্বশ্রেষ্ঠ জ্ঞান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 ابن ابن فقال إني ফ্নি কৌসি الوسية এমন উপদেশ দেব যা দীর্ঘমেয়াদী আমি আমি তোমাদেরকে দুটো বিষয়ের নির্দেশ দিচ্ছি আর দুটো বিষয় থেকে দূরে থাকতে সতর্ক করছি দেখুন তার সন্তানদের মৃত্যুর আগে শেষ বারের মতো কি উপদেশ দিচ্ছেন আল্লাহর সাথে শরিক করা এবং অহংকারের ব্যাপারে নু আলাই সালাম এ দুটো বিষয়ের ব্যাপারে তার সন্তানদের সতর্ক করছিলেন হাদিসের পরের অংশ ও আম নূ আলাই ইসালাম চাচ্ছেন তার ছেলেরা যেন মা আরেফাতুল্লাহ সম্পর্কে জানে লাহ ইহ হল মা আরেফাতুল্লাহ তারপর তিনি কি বলছেন লক্ষ্য করুন এই জন্যই আমি এই হাদিসটি উল্লেখ করেছি ফা ওরীন ও মা বই ন في লি الميزان মিজান ও উদিয়ত লহ ইহু ফিল কিফতিল উখরা কত আর্জ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 এই চেয়ে বেশি হবে আল্লাহ আকবার। মা রেফাতুল্লাহ এমনই গুরুতর এমনি ব্যাপক ও বিশাল একটি বিষয় হাদিসের পরবর্তী অংশে বলা হয়েছে যদি আসমান সমূহ ও জমিন একটি আংটির আকৃতিতে হতো তবে একে ভেঙে ফেলত আংটিকে ধ্বংস করে ফেলত মূলত এখানে লাহ ইল্লাহ কতটা ভারী কতটা শক্তিশালী তা বলা হচ্ছে মা হলো এমনই ভারী এমনই শক্তিশালী একটি বিষয় তারপর আর আমি তোমাদের নির্দেশ দিচ্ছি বলার কারণ এটা হলো সকল সৃষ্টির সালাত আর এর মাধ্যমেই সকল কিছু নিজ নিজ রিজিক লাভ করে এ হাদিস থেকে আপনারা বুঝতে পারছেন মা রেফাতুল্লাহ কতটা ভারী কতটা শক্তিশালী কতটা গুরুত্বপূর্ণ এবং কতটা অপরিহার্য মাটাই গভীর এতটাই গুরুত্বপূর্ণ মা আরিফাতুল্লাহ মৃত্যু সজ্জায়ও একজন নবী সময় বের করে তার ছেলেদের বলছেন তোমাদের এটা জানতে হবে উপলব্ধি করতে হবে বিশ্বাস করতে হবে অনুধাবন করতে হবে হত্যা মত পান অথবা অন্য যে কোনো কবিরা গুণাহ করার পর যদি কোনো ব্যক্তি আল্লাহর ভয় অনুভব করার মতো নিয়ামত প্রাপ্ত হন তারপর আল্লাহর প্রতি সিজদা বনত হন এবং এই জ্ঞান অর্থাৎ মা আরিফাতুল্লাহ অর্জন করেন তাহলে সে স্বীকার করবে এই সিজদার আনন্দ এই মা আরিফাতুল্লাহ অর্জন করার তৃপ্তি অতুলনীয়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 যে আল্লা চেনে যার মা করে। আল্লাহ নির্দেশ অনুযায়ী সিজদা করে যাতে করে সিজদা করতে পারে যে এই দুনিয়াতে স্বেচ্ছায় আত্মসমর্পণ করে রুকু এবং সিজদা করবে যেদিন আল্লাহ সুবাহানাহ মানুষের মধ্যে বিচার করবেন সেই দিন সে আল্লাহর সামনে তার সম্মানে সেই उज्जवल कबरे प्रवेश करते चान ना माँफतुल्ला ज्ञान अपनी कबरे प्रवेश कर पूर्व कबर के उज्जवल कर आलोकित कर আর তাই আমরা এই নিয়ে যাতে করে যখন আমাদের কবরে সায়িত করা হবে তখন আমরা যেন একটি আলোকিত এবং উজ্জ্বল কবরে জায়গা পাই ইনশা আল্লাহ মা আরিফাতুল্লাহ ফল হলো আল্লাহর সাথে দেখা হবার আগেই আল্লাহকে সন্তুষ্ট করা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 আল্লাহ সুহান অবশ্যই আল্লাহ তাদের তওবা কবুল করবেন যারা অজ্ঞতা বসত মন্দ কাজ করে অতপর অনুত বিলম্বে তওবা করে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 কেউ কেউ আল্লাহর ব্যাপারে সম্পূর্ণ ভাবে আল্লাহ বোকামিপূর্ণ অজ্ঞতার কারণে গুণাহ করে আমি আবারও বলছি কিছু মানুষ মা আরিফাতুল্লার ব্যাপারে পুরোপুরি অজ্ঞ এরা হলো দুশ্চরিত্র পাপিষ্ঠ ব্যক্তি যাদের সারা জীবন কাটে পাপ ও হারামের মধ্যে আর কিছু মানুষ আছেন যারা সাময়িক ভাবে বোকামি পূর্ণ অজ্ঞতায় পড়ে গুনা করে ফেলেন আর এই দ্বিতীয় ধরনের মানুষের মধ্যে অনেকেই ইনসা আল্লাহ তাও আব্দুল অজ্ঞতার কারণে গুনাহটি ইচ্ছাকৃত হোক বা না হোক কিসের ব্যাপারে অজ্ঞতা হে শাহাবাগন মা আরেফাতুল্লা ব্যাপারে অজ্ঞতা বুঝতে পারছেন এ ধরনের তাহিদ কতটা অপরিহার্য এমন অনেকে আছেন যারা তাহিদ শেখান আর কেবল পৃষ্ঠার পর পৃষ্ঠা উলটিয়ে যান কিন্তু তাও এমন ভাবে শেখাতে হয় যাতে করে আপনি উপর আমল করতে আকৃষ্ট হন আর এ ধরনের আপনাকে উদ্বুদ্ধ করে নিজেকে সংশোধন করতে আল্লাহ সুবাহার ব্যাপারে জ্ঞান জান্নাতে যাবার আগেই আপনাকে জান্নাতে নিয়ে যায় মা রেফাতুল্লাহর জ্ঞান জান্নাতে যাবার আগে এ দুনিয়াতে আপনার জন্য জান্নাতের আবহ সৃষ্টি করে ইবনে একটি এটি হল আমার সবচেয়ে প্রিয় উক্তিগুলোর একটি ইবনু তাইমিয়া রাহেমাহুল্লা বলেছেন জীবনে জান্নাত আছে আর যে এ জীবনের জান্নাতে ঢুকতে পারে না সে আখিরাতের জান্নাতেও ঢুকতে পারে না তাইমিয়া এ কোন রাহেমাহাতের কথা বলছেন এ জীবনে কোন জান্নাত আছে হে ইবনু তাইমিয়া আপনি এ জীবনে কোন জান্নাতের কথা বলছেন যখন আপনি আপনার জীবনে পাঁচ বার জেলে বন্দি হয়েছিলেন বছরের পর বছর জেলে কাটিয়েছিলেন আর নিজের লেখাপড়ার জন্য খুব বেশি কিছু আপনার জন্য ছিল না কোন জান্নাতের কথা বলছেন আপনি কোন জান্নাতের বাগান যেটাতে এ দুনিয়াতে প্রবেশ করতে না পারলে কেউ করতে পারবে আপনি তো দুনিয়াতে নির্যাতিত ও নিগৃহীত হয়েছিলেন আপনি বলছেন এখানে তাইমিয়া তাই বুঝিয়েছেন যেটা সালাফদের অনেকের কথায় উঠে এসেছে ইন্হুল আকুল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 ইবনুল কয়িম রহেমাহুল্লার মাদায় রিজুসাই এর প্রথম খণ্ডে সম্ভবত পৃষ্ঠা চারশো আশি বা এর কাছাকাছি কোথাও এ উদ্ধৃতটি আপনি পাবেন এটাই হল মা আরিফাতুল্লাহ মা আরিফাতুল্লাহ জান্নাতে যাবার আগেই আপনাকে জান্নাতে নিয়ে যায় আলহামদুলিল্লাহ আমরা আমাদের আজকের ক্লাস এই পর্যন্ত রাখতে চাইছি আমরা জ্ঞানের তিনটি অংশের প্রথম অংশ মা অর্থাৎ আল্লাহর ব্যাপারে জ্ঞান সম্পর্কে জানলাম পরবর্তী পর্বে জ্ঞানের বাকি দুটি অংশ অর্থাৎ জ্ঞান সম্পর্কে আমরা আলোচনা করব ইনশাআল্লাহ এই বাংলা অডিও সিরিজটির বাকি পর্বগুলো শুনতে ভিজিট করুন মুবাসির মিডিয়ার ফেসবুক পেজ ডাব্লিউডাব্লিউডব্লিউ ডট